মা তোমরা কেমন আছো বলে মুসার কেমন করে চলে বলে এক বেলা খাই আর এক বেলা খাইতে পায় না তুমি কি জিগে আমি রাস্তাতে বহুত রাস্তা রুট তো দিছিল বুড়া মানুষ রাইছিল কি কাজ এর কোন চা ভাবনা ইসলাম কিছুদিন পরে যাওয়ার সময় বইলা গেছে গরের চৌখাটটা বালো না এটা আইলে কই ও পাল্টা এলাইতো আজ নাই কিছু তুমি গরের ভিতরে আসতে বলো আদর যত্নাই বলে না চোখা আমার বাবা বলছে তোরে জনতা তালাক দিয়ে দেশ সাথে সাথে ইব্রাহিম আলাই সালাম ইসমাই বলছে এক মুহূর্তে আরেকটা বিয়ে করছেন দ্বিতীয় বিবি খুব আবেদা জাহেদা মানুষের কাছে বলে না খবর নেওয়ার জন্যে ঘটনা চক্রে ওই দিনও ইসমাইল আলাম বাড়িতে নাই গেটের নিকট আইসা ডাকিস ইসমাইল ইসমাইল তো বাড়িতে বুঝে গেছে যে কারবার হয়েছে কবে আসবে বলে উনি তো বেশি দিন কোন সময় বেশি দিন দেরি করেনা তাড়াতাড়ি চলে আসবে করেছেন খবর নেওয়ার পরে সালাম ডাক বলে মাগ ইসমাইল আলাম বাড়িতে আসলে বললো আমি অনেক দূর থেকে আসছিলাম একটা বৃদ্ধ লোক বলার সাথে সাথে ইসমাইলে চিনবে আপনার পরিচয় না দিয়া যাবেন এটা কেমন কথা হইলো আপনার পরিচয় না দিয়ে আপনি যাইবেন এটা কেমন কথা হইল। ইব্রাহিম আলাহিসাল্লাম এইবার মনে মনে পাবে যে এখন পরিচয় দেওয়া যায় ইম আলাই বলে মা আমি পরী মেখলি এইবার কি আজ পর্যন্ত দিন দেখি নাই গো বাবা গেইদের বাহির থেকে আপনি চলে যাবেন তা হইতে পারে না আসন গো বাবা ভিতরে পানি দিয়ে আপনাকে গোসল করাই বাড়িতে আসলে বুঝলো আমি আসছিলাম আর এবারের গড়ের চৌহাটটা বড় ভালো এইটা জীবন না পাওয়া এইবার পুত্র বধু বলতেছে যে আব্বা সব কথা বুঝলাম এইটা কি করিলেন গড়ের চৌহাট তো যখন ইসমাইল আলাম বাড়িতে আইসে আইসার ভিতরে ডুকছে পর এইবার সামনে যায় বলে যে আব্বা জানাই ছিল আর ইসমাইল আলি সাল্লাম তো লাভ দিয়ে উঠছে জানে আগের মতো কোনো ঘটনা ঘটে গেলো কিনা আমার জন্য দোয়া করেছে কিন্তু যাওয়ার সময় বলেছে ঘরের চৌখাটটা বড় ভালো না পাল্টায় আমি জিজ্ঞাসা করেছি আব্বা এটা কথাটা তো বুঝলাম না বলছে তুমি নাকি ভালো বুঝবা আমার বাবা বলছে তোর যেন কোনদিন কষ্ট না দেবনে দুনিয়াতে তুই হবে আমার সাথী আখেরা তো হবে আমার সাথী शुशुरा कथा पुत्र पुत जिज्ञास करो की जन्ने तुम्हें चाहते बीस कथा दाम যদি এরকম কোন অভ্যাস থাকে মেহরবানি করে তো বা রোজা আসতেছে কোনো দুয়া কবুল হবে না রোজা নামাজ কিছুই কবল না মনে মা বাপ বড় সাংঘাতিক জিনিস মা বাপ যার প্রতি নামাজ তার রোজা নামাজত বন্দিকে আল্লাহ দরবারে কবুল হয় না আমি তার মাফ করুন না জিক্রি করেন সকলে আল্লাহ বলে এই সারা। অনেক লোকজন আছে না হাটের রুগী হাটের রুগী হাট বড় হয়ে গেছে এমন লোকজন অনেক আছে আমি আপনাদেরকে একটা ওষুধ বাতায় দিব না দেখি আমার এক নিকটতম আত্মীয় আমার বড় মেয়ের শ্বশুর হাসপাতাল থেকে ডাক্তার ফেরত দিছে হাত ব্লক হয়ে গেছে সকলই কান্নাকাটি করছে যে বসবে তো না হাসপাতাল থেকে ফেরত বুঝেন না আজকে প্রায় পাঁচ সাত বছর বছরে ছিল বসে দিকে নামাজও পড়ে সব দিক ভালো কোন ওষুধপত্র জিকির বোধহয় কমে গেছে আপনার কি কইলেন আমি কইলাম জিকির একটু বাড়াই দেন দিয়ে দেখেন তো কি অবস্থা এই লোক সব বসে গেছে বুঝে বসে আরে এই আমার তো মনে করছেন আপনি বাস ওই দিন থেকে জিকির করা শুরু করছে এর মাস খানেক পরে আমার লোক এসে দেখা করছে বলছে যে আমার আর নাই সব ভালো যে ব্যক্তি পরবে সেই ব্যক্তি জানাতে দাখিল হবে সাহি বল যে কথাটা আপনি বলছেন এই কথাটাকে আমি মানুষকে খবর দিতে পারবো নিশ্চয়ই পারবা এবার রাস্তা দিয়ে যাদেরকে পাইতেন তাদেরকে খবরটা দিয়ে দিতেন বুঝলেন এবারিয়া মদিনার গুলি গুলিতে খবর দিয়ে দিবে মান কাল আল্লাহ এবার বাইরিয়া মনে মনে ভাবতেছে যদি রাস্তার মধ্যে কেউ করে আর যদি তারা জিজ্ঞেস করে ফাইলে তখন আমার একটা প্রমাণ লাগবে না এবার হুজুরের কাছে আমি দেখা বুঝুর দেখা হুজুরের দরবার থেকে আইসি হুজুরের এই জিনিসটা আমার হাতে আছে এটা মিথ্যার কোন কারণই নাই এবার হুজুর আকাম সাল্লাহ আল্লাহামে কি জিনিসটা সে নেবে বল হুজুর আপনার জুতা দেন এবার হুজুরের জুতা লইছে লইয়া এখানে জুতা এইসব কইতেছে রাস্তাতে উমরের সামনে উমর তো দেখে যাই বেটা তারা দেখ সহজ বুদ্ধি কই পাইছ যখন কইস হুজুর কুসা হুজুর হুজুর কে বেকা টেক্কা নাই কিছু নাই হুজুর কুছি দেখ হুজুরের জুত আছে আমার হুজুরের জুতাবি হুজুরের জুত আছে আমার কাছে এই হুজুরের কাছে যাই কোন বেক্কা বিশ্লেষণ ছারা তাইলে হ্যাঁ হাজুরা তুমার দান করেছিল একটু বেশি বেশি করে আল্লাহ পা কেন সিকির করা বেশি বেশি করে আল্লাহ পা কেন সিকির করা এই জন্য আমি জানি না দেখেন কারবার এবার রসুলা গর্ত করো করছে কর্ত করার পরে বলছে এটার মধ্যে এনে ফাল ফালাই লাকড়ি ফালাইবার পরে হুজুর বলো আগুন আল কামার ফাও আর মাথার মধ্যে ধরো দইরে রা ওরে আগুন ফালাই দিয়ে কারবার যখন সাহাবাই কেরাম জায় দরসে আগুন ফালাই দিবার লাগিয়া আলকামার মা যায় মধ্য খান্দা করে তোমার মা কি কারা আগুন ফলাই দেখলে দিবাই বলে কখনো না আমার ছেলে অবস্থাতে হইতে পারে না তুমি যদি তার প্রতি রাজি না হো জাহান নামের আগুনে দেয় জ্বলবে এটা কেমন করে রাজি হইলা যখন এই কথা বলছেন আসলে আলকামার মা ডাক আপনি সাক্ষী থাকেন আমি আমার আলকামাকে মাফ করে দিলাম যাও যা দেখো আলকামার কি অবস্থা যায় দেখে আলকামা তো গুলি আর মুখে বলতেছে নাহম সামনে ডাক দিয়ে বলছেন আজকে তোমাদের সামনে বললাম আল কাবার অবস্থা থেকে তোমরা সবক হাসি করো যা মা বাবা চার প্রতি রাজি না তার এবাদত বুন দিগিয়ে আল্লাহ দরবারে কবুল হবে না আমি আপনাদের সামনে বলতে না। সুতরাং মা বাবাকে খুশ রাখতে হবে কোনোদিন না খুশ করা যাবে না মা বাবা যথেই আপনার উপরে রাগ করো গুসা করুক আপনি কোনোদিন মা বাবার উপরে চড়া গলায় কথা বলতে পারবেন না রমজান শরীফের মাস পাওয়ার পরে যেই ব্যক্তি তার গুনা খাতা আল্লাহ দরবার থেকে মাফ করাইতে পারলো না সেই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লালচ সেই ব্যক্তির উপর দংশ। কোন মাস কোন মাস্লা পাক ফিরাদের মজলিশে এই ব্যক্তির মাফের ঘোষণা দেয় এইরম ইফতারি তো আপনারা যে খাওয়া খান আমাদের বাংলাদেশে ইফতারের টাইমে গেটের মধ্যে যে কত আওয়াজ দেয় ফকির মিসকিন দেয়া বলে যে ইতারি আছে ইস্তারি আছে নিজেরাই খাইতে পারেনা পুকুর বুঝ কিন্তু আর আপনারা দস্তর খানের মধ্যে অর্ধেক খানার অর্ধেক দস্তরখান সহ আমাদের বাংলাদেশ বাজার এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় বাজার হইল ইফতারির বাজার ঢাকার চক বাজার সেই জায়গার মধ্যে অনেক লোকজন আছে সারাদিন রোজা রাখছে না কিন্তু ইফতারি খাওয়ার মধ্যে এরকম পাগল ইফতারি খায় আদিকা কিনে প্রতিষ্ঠানে ওই ব্যাপারের সামনে কত রং বেরঙ্গের ইফতারি সাজানো আছে একজনের যাই জিজ্ঞেস করছে ডাক্তারের বাসা তো ভিন্ন বুঝেন না কি রোজা রাখো না ইফতারি যেমন বড় রম জিজ্ঞেস করছে পরে ওইগুলি ইফতারের রোজা তো আমার নাইলো কারুকরের বাম হাতে এই সারা দিয়া ফেলাই দিব এমন জন রমজান মাসে রোজা রাখে না জিজ্ঞেস করলো গ্যাস্টিক রমজান ইতারিটা সামনে নিয়ে বইছেন বই আল্লাহ পাকের জিকির করেন ওই সময় ওই সময় আল্লাহ পাকের খাস খাস রহমত বন্ধার উপরে হয় ইফতারি সামনে নিয়ে বইছেন রং বেরঙ্গের ইফতারি আছে সর্বতর্থ আছে দিন বুঝেন আপনাদের দেশের দিন তো বড় হবা লাগছে এবার আমি আপনাদের জিগাই সারাদিন না খাই রইলেন ষোলো ঘন্টা দেড় মিনিট আগে খাইলে অসুবিধা কি মান্য হয় ঠিক না বেটে কথাটা কই না আপনারা আল্লাহর হুকুমান্য হয় ঠিক না এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি বা অন্য কেউ জিজ্ঞাসা করলে আপনারাই উত্তর দিচ্ছেন এবার আমার আল্লাহ কি করে এইটা একটু শোনাইতে চাই সারাদিন নিয়ে বসছেন রং বঙ্গি ইফতারি আছে পেটের মধ্যে খিদাও আছে এবার তিফতারি দেরবত দিকা মুখের মধ্যে পানি হিসেবে গেছে না এবার খালি ঘড়ির দিকে টাকা ইন আরেকজন মজলিশ করা শুরু করছে আমার আল্লাহলিষ ডায়িকা আল্লাহাদের জিগায় কি দেখছো শরবত আসেনি সামনে বলা আছে ককটা বলে আল্লাহ বাকি আছে এক মিনিট ফিরিস্তা রাখ বাকি আছে এক মিনিট এবার আমার আল্লাহ ফিরিস্তাদের যে গাইছে রে না খাই রয়েছে মিনিট আগে খাইলে কি ঘুমাই না তো কন্যা একদিন আগে খাইলে কি হয় ফিরিস্তারা বলে যা না তুমি তো পুরাশরি ফেরি ভিতরে বউ চা তিন রমজানের রোজা রোজা রাত্র পর্যন্ত যখন কইসে তোমার হুকুম অমান্য হয় আল্লাহ জিজ্ঞেস করে তারা এক মিনিট আগেও খায় না আমার হুকুম অমান্য হবে এই জন্যে তোরা সাক্ষী থাক আমার এই বন্ধাদেরকে করে দিলাম আল্লাহ রব আহমিন বলেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে রোজারামার জন্যে তার জন্য রোজা কার জন্যে আপনাদের দেশের যে সুন্দর বাথরুম বাথরুম ও কার্পেট মিশেক বাথরুমের মধ্যে কাঠের পিছানো আছে কিচেনের মধ্যে এত সুন্দর এই জায়গার মধ্যে যদি যায় দরজা আটকে যদি খাই বাথরুমের ভিতরে যায় খাইলে ঘরের বিবিও দেখতো না ঠিক না বেঠে আর ঘরের কৈরকম কয়া খালি খাইলে খাইয়া টিসু দিয়া পালা করে মুখ টুকটা মুদ মুয় মানুষের লগে না মাস পর সর্দারি মাত করেন তাহলে কেউ কই যে আমি রোজা না কই কেউ খাইছেন না রোজাদা কালাইয়া এবার রোজাদা হইলো আল্লাহর জন্যে আল্লাহ বলেন আমি আল্লাহ রোজাদারদের জন্যে জোরে কন্যা সব ওয়া আনা আমি আল্লাহ রোজাদারদের জন্য আপনারা আপনাদের এই দেশে সরকারি লোক আছে কিনা আমি জানিনা আমার বাংলাদেশে অনেক সরকারি লোক আছে সরকার লোক বুঝেন তো সরকার পার্টি করে আর কি দল বদলাই আলাই সরকার বদলায় আমি কর্ম ডাকি আমি সরকার পাটি করি সরকার বদলাই করবে কি এই জন্য সরকার পার্টিতে থাকে এরকম সরকারি লোক আছে না কিছু সরকারি লোক আছে সরকারি লোক যারা এরা ওই যে আমাদের বিমানবন্দরে আছে ইংল্যান্ড আইব আরকি তারপরে হ্যাঁ গিয়া সেটা ওই যে লাগে আটাইশ কেজি হয়েছে না তিরিশ কেজি হয়েছে তারপরে ওই দিক দিয়া এই বোর্ডিং কার্ড লাগিয়া হ্যাঁ গিয়ে লাইন ধরবো সরকারি লোকের লাইন লাগে যেমন কারবার এবার গাড়ি থেকে নামার পর এই সার টিকিটটা কিন্তু তারপর বলছে সার লাগে লাখে স্কয়টা বলো গাড়ির পেছনে বত্রিশটা বুঝেন আর আমি কিন্তু আসার সময় যে লাইন এগার হয়েছি এরপর আঠাইশ কেজির উপর তিরিশ কেজি হয়েছে বলে দুই কেজি কমাই দিব না বিপদ আছে বত্রিশটা এক একটার মধ্যে মানে বত্রিশ কেজি উঠবে এবার কোন অসুবিধা নেই সব নিয়ে গেছে নিয়ে ছে না কারবার কতক্ষণ পর একজনে সিলো সার গরম খাইবেন না ঠান্ডা গরম না ঠান্ডা গরম ঠান্ডা বুঝেন তো পান্না চাইবেন আপনার চা এরপরে চাও খাওয়া হয়েছে পান্ডা চেবেন আর খাওয়া এবার সারেম লাগছে গ্রিন সিগনাল দিয়ে নিয়ে তারপরে বিমানের ফার্স্ট ক্লাসে বসায় দিয়া সার হ্যাঁ এক যারা রোজা রাখছে জোরে কন্যা সুহান এবার যদি আল্লাহ লোক আপনি লোক ঘর পরে লাইন লাগে নাই আল্লাহ লোক আপনি লাইন ধরা লাগবো লাইন আছে কোনখানে লাইন নেই হাসরের ময়দানে উঠছে আমার আল্লাহ ডাক দিয়ে এই যারা রোজাদার এরা হইল আমার বিআইপি আল্লা জায়গার মধ্যে নিয়ে জমা করবো এবার আপনারা সব বনাশ হয়েছে অল রামের মানুষ আমরা ইস্ট লন্ডনের আগে আমরা থাকুন আমরা চিনবো কেমনে যদি এক জায়গার মধ্যে শত শত গুড়া থাকে আর এই গুড়া মধ্যে যদি একটা গুড়া সান কবাই একটা গুড়ার শত গুড়ার মধ্য থেকে এই গুড়াটাকে চিনতে সহজ হবে কিনা হজুরতায় বলেন সহজ হবে আল্লাহর নবী দাগ দিয়া বলছেন আমার উন্মত হবে ময়দানে জুড়ে কন্যা রমজান মাসে যারা রোজা রাখবে বিকেল বেলা তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় বিকেল বেলা দিন রোজা রাখার কারণে বিকালবেলা কিন্তু মুখ থেকে একজনের জন্য কথা বলে একটু দুর্গন্ধ বের হয় বের হয় না মুখ থেকে একজনের শুনলে মনে হয় তারা সুগন্ধ দেখে দেখে আরো সে ছায়ার নিচে নিয়ে যাবে এবার আরো সের ছায়ার নিচে যাওয়ার পরে ওই যে বলছিলাম যে বসছেন বিআইপিতে বসার পরে ফিরিস টা আইসা আর ওই বিআইপির লোকজন এবার হাউজে কাউসারের পানি দিয়া তাদেরকে মেহমানদারি করাবে আমার রাসুল সাল্লাম বলছেন পঞ্চাশ হাজার বছরের এই হাসরের ময়দানে এক গেলাস পানি হাউজে কাউসারের পান তার আর কোনদিন পানির পিপাশা অনুভব হবে না আমি তাদের উপর সুতরাং এদের জন্য কোন লাইন নাই রাইয়ান্নালের বিআইপি দরজা দিয়া জান্নায় আ একটা গেইটের নাম হলো রিয়াম রোজা আমার জন্য আমি আল্লাহ রোজাদারদের জন্যে আল্লাহ পাক নিজেই রোজাদারদের জিম্মাদার নিজি রোজাদারদের জামিন্দার আমি আল্লাহ তো কোথা আলা তাদের স্বয়ং আল্লাহ নিজে বদলা দেবেন আমার এই রোজা আসতেছে সামনে রমজান শরীফের মাস বড় মুবারক মাস এই মাসের মধ্যে আল্লাহর নিকটতম হওয়ার সময় গুণা মাফ করাইবার সময় বলছে তার জন্য ধ্বংস আর আমি আসল বলছি আমি সুতরাং রমজান শরীফের মাস সামনে আসতেছে আপনারা যে যে কাজকর্ম করেন আমি আপনাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে সমস্ত কাজের মধ্যে আপনি একটা সময় ফারেক করেন যে রমজান উপলক্ষে কোরআন তেলাবাদ করার জন্য জিকি করার জন্য আমি এইটুক সময় বের করলাম অনেক মানুষের মুরি দেওয়া ফিরে মুরি দিতে ফিরের মরিদ হলে ফিরের মুরিদের সর্বপ্রথমরা আলহামদুলিল্লাহ একসভার একসব্লা সবার তাবলিক জমাতে যারা যায় এই ছয় তসবিদারি বাক্য তিন তসবি দেয়লাহামিল্লাহ এটা হইলো এক তসবি দুরসুরিবসবি এই তসবিরে বই রা আমার এটা শুধু রমজান মাসের জন্য না আমি আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে সব সময়ের জন্য কোনো গুনা কথা ছিল কোনো গুনা খাতা ছিল আব্বাল আখের পেছনের সামনের সকল গুণা আল্লাপাকলের মাফ করে দিয়েছে বেগুন আসুম নবিরা বেগুনাম ঠিক না ঠিক নবিরা বেগুনাম আসুম দৈনিক একসবার তোবা করেছেন দৈনিক একশো বার তৌবা করেছেন ভাই আমার ফদরের নামাজের পরে একসভার আস্তাক্লা একসবা দোরসরি মগরিবের নামাজের পরে আস্তাকল্লা একশো বার একটু মেহরবানি করে রমজান রমজানের ছাড়া এই আমলটা মেহরবানি করে করেন আর রমজান না একটু বেশি বেশি করে আল্লাহ পাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপা কোন মাসে কোরআন নাজিল হয়েছে রমজান শরীফের মাসে নাজিল হয়েছে আল্লাপা কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি বলছে শোনেন রমজান শরীফের মাসটা এত মর্যাদাশালী মাস কেন হইলো আমার আল্লাহ বলেন এই মাসের মধ্যে আল্লাহ কোরআন হয়েছে। প্রতি রমজানে জিব্রা ইলাম এসে আল্লাহর নবীকে কোরআন শরীফ খতম করে শোনাইতেন কোন রয়েছে জিব্রা ইলাম আল্লাহর নবী কোরআন শরীফ শোনাইতেন এই জন্য অনেক পুজোরকারে তিন আছেন রমজান শরীফের মাসে একষট্টি খতম হজরত ইমাম আবু হানিফার খেলায় একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় একটা বুড়ি মহিলা বুড়ি মহিলা বুড়ি মহিলা দূর থেকে দেখিয়া বলতেছে যে এই যে লোকটা যাইতেছে ইমাম ইমানসব দেখাইতেসার বলতেছে এই যে লুকটা যাইতেছে এই লোকটা এই অ্যাসার নামাজ রুজু দিয়া ফ্রজরের নামাজ পড়ে ইমানসবের কানে এই কথা আসার পর ইমান শুননা তো আমি তো কোনদিন আসার নামাজ রুজু দিয়া ফজরের নামাজ পড়ি না সব বলা বুড়ির আমার উপর এরকম এক ধারণা আমি নামাজ পড়ছে প্রতি রমজানে কোরআন শরীফের একসট্টি খতামার এই জন্য আমি আপনাদেরকে শেষ আমার আলোচনার যে অনুরোধটা করতে চাই সেটা হইলো অনেক লোকজন আছে কোরআন শরীফ খেলাবাদ জানে না আপনাদের দেশের পত্রিকায় দেখলাম পত্রিকায় আসছে ধূমপান ত্যাগ করার সুবর্ণ সুযোগ হইল রমজানের মাস আবার পত্রিকায় আমাদের ছবি দেখছি কিছু কয়েকজন ইংরেজ টিংরেজও আছে মুসলমান না আরেকটা কথা বলি রাগ করবেন না তো অনেক লোকজন আছে আগের কাতারের মুসল্লি একবার ইমামের ফ্যাশনে তারা এসে সুরে ফাতে হাটাজি গইলে। কোনদিন যায় না বলে আজুর আমার সুরায় হাতে একটু শোনেন তো দিকে হয় কিনা এরকম কোনোদিন যাই বলে না লজ্জায় বলে না উনি একজন এত বড় বোঝেন না এত বড় শেখ উনি যদি জিজ্ঞেস করে তাইলে স্বর্মের কথা একটু মেহরবানি করে সুরাকেরাত গুলি শিখেন নামাজের নিয়ম কানুন গুলি শিখেন কয় জনের শুদ্ধ আছে আর এই সমস্ত মানুষ যারা সোরা কম জানে আর কি এরাই দেখবেন খালি সারাদিন বৈষে বসে ওয়াজা জানে পড়িস কি ওয়াজ করে যারা জানে আসিনিমন মানুষ অনেকে আমি এক জায়গায় ওয়াশ করতে গেছি ওই জায়গার মধ্যে ওয়াজ করার পরে মোতলি সাহেবের বাসায় আমার খাওয়াইতে নিয়ে যাইতেছে হাতে ধরে হাইতে যাইতেছে একসাথে তো যাওয়ার সময় মোতলি সাহেব বলতেছে হুজুর একটা দৌল যে ভাইয়া মসজিদ আমি বললাম শেষ রাত একটু পরে দরটা হ্যাঁ গেলাম তার বাড়িতে নিয়ে খালা রেডি করার আগে আগে আপনার আমার কথা আছে এরপরে কামন মতল্লি সাপ হস করছেন কয়বার বল হজুর আল্লাহ সাপ বার করাইছে মসজিদের মতলি কয় বছর বছর আচ্ছা ছোট সময় মালাফায় ফোরন ভরা এইবার আমি জিজ্ঞাসা করি হাজি সাহেব আমার মন ডাচাইতেছে আপনার কাছ থেকে ছোট্ট একটা সোরা যদি শুনতাম আপনি এই মনে হয় একটা সোরা একটু শোনাই এইবার কিন্তু এইবার যখন এই কথা কই এরপরে মাথা উঠাইছে হুজুর হে আন্নাসি যে একটা চোরা বালা জাতি আন্নাসি কোন চোরার নাম আছে আপনারা জানেন যে আসু বিশু মিশু খালি কইসে আমি ফিরের মধ্যে একটা পেলাম আদি শা তাবের বিরুদ্ধে জিন্দিগি আর কথা বলবেন না আপনার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কাছে বৈশা ইমাম সাহেবের কাছে বৈশা কুরআ শরীফ তো একটু শিখবেন তারপরে সুরাকেরাত গুলি শিখবেন আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুক সকলে বলেন আমি পদম হে বলা চলনে সি সে লো আব তো সবর তুম উঠ মগর দিল কি গেজ দুখানা অদা অনা হে হুমে পুরসকে খুদা কর মিলো উম্ম না দা করুগাওয়া মে নিগে দারি তুমার তোম লো অবদা প্যাস না দূত কো পূা বুঝাউ নদী কৌ তুমি লো নাকি কুমি লোক অলিদা